আউ বিহ সাহিতা নিহিমা আসফাবু শিম ফি সমু মিউ অহামী ও দিল্লি মি লাব وَل كَرم إِهُم كَانوا قَبلَ ذَلِكَ مُتَْفين وَكَانوا يَصِّونَ على الحثِ العظم وَكانوا يَقولُونَ أَِذ مِتْنَ وَكُا تُرَابَ عَظَامَا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 কুমু হদ্দোলু নুকিব লমিউ সজরিনী ঊন মিহল বুত কষারি বুন সুর বলহীন কষারি বুনা লাই হে মিনল হমীম কষারি বুসিম হা যা নু লুহুম ইউ মদ্দিন নখানু ফলকুম ফলৌ না তু সুন আফর আই তুম নুম তখন نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمْ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ عَلَى أَن نُّبَدِّلَ أَمْسَاءَكُمْ عَلَى كُمْ شَيْئًا فِيمَا لَا تَعْلَمُونَ وَلَقَدْ عَلِمْتُمُ نَشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذَكَّرُونَ أَفَرَأَيْتُم ما تحرثون أَأَنتُمْ تَزْرَعَونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ لَوْ نَشَاءُ نَجْعَلْنَاهُ حُطَامًا فَضَلْتُمْ تَفَكَّهُونَ إِنَّا لَمُغْرَمُونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ أَفَرَأَيْتُمُ الماء الذي الَّذِي أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْ لَا تَشْكُرُونَ أَفَرْعَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ ا انتم اشئتم صدرتها ام نحن المنسئون نحن جعلناها تذكره ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم سبحان ربي العظيم শুরু হতে যাচ্ছে আপনারা গত সপ্তাহে তো আমি বাইরে ছিলাম তাফসির শুনেছি নিশ্চয়ই তার আগের সপ্তাহে আমরা সুরা আল ওয়াক ৪০ নম্বর আয়াত পর্যন্ত তাফসি শুনেছি आज केय जरा डान पी जो आल्ला कैटागर टप क्लस जान्न अभिवासी हमें एक नीचे डिग्री जान्न अभिकारी हब उभये आम रेखे आल्ला आलोचना आज के शुरू বিপরীতমুখী অবস্থান যারা নিয়েছিল পৃথিবীতে আসাবু সিমাল বামপন্থী যারা হয়েছে এরা জাহান নামে যাবে এদের কাহিনী আল্লাহ তালা বলছেন ও আসাবু সিমাল মা আসাবু সিমাল যারা বামপন্থী হবে তারা কেমন হবে জানো কি বামপন্থীরা কেমন হবে হামিম। হামিম। তাদের জন্য রয়েছে সামুম সামুম এবং কি জিনিস আর হামিম কি জিনিস সামুম হচ্ছে আল হাওয়া উলহার যাহার নামের আগুনের মধ্যে যে গরম বাতাস থাকবে এই বাতাসের নাম হচ্ছে সামুম আরব দেশে মরুভূমির মধ্যে যে লু হাওয়া থাকে এটাকে আরবিতে বলা হয় সামুম লু হাওয়া আগুনের হাওয়া বাংলায় বলে সাইমুম আসলে সামুম এই সামুম হচ্ছে জাহান নামের বাতাস জাহান নামের কেমন আগুন আর সেখানকার বাতাসটা কেমন হবে এটা আর পাচ্ছেন তো আপনারা আরব দেশে কেউ কেউ চাকরি বাকরি করতে গিয়েছিলেন মিডল ইস্টে আছেন নাকি কেউ लु हावा देखे लोक देख पान तब मक्का ढुकें मरुभम भावा थके देख सूझे साढ़े आठ बच्चर रियादे छे एरक लुहावा मोकबिला जो आसे अपनी दाणी आ আপনার আগুনের মধ্যে মনে আগুনের পড়তেছে এরকম মনে হবে আমি একদিন দুপুর বেলা তিনটার সময় বাসের জন্য দাঁড়িয়ে আসি খোলা মেলা জায়গা শহরের একেবারে শেষ মাথায় বাড়িঘর তেমন নাই ওই মুহূর্তে গরম প্রচন্ড অনেকক্ষণ দাঁড়িয়ে আসি কষ্ট আহা বাস আসে না আমার প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর লু হাওয়া মুখের মধ্যে পড়তে এত কষ্ট আসছে আমি প্রাপ্ত বয়স্ক মানুষ আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে কষ্টের কারণে আমার কান্না চলে এসেছে আমি তখন চিন্তা করলাম সুফহান ওই আরব দেশে দেখবেন যে লাল পরে এইজন মোটা সুতি সাদা টানা অনেকে এই জন্য লু হাওয়া থেকে বাঁচার জন্য আরবের বেদিনা বিশেষ করে ওই লাল স্কাফ যেটা দেখেন লাল ফোটা ফোটা আছে যে ওইটাকে তারা মাথা এবং মুখ সবগুলো একদম বেঁধে ফেলে কান টান সবকিছু শুধু চোখ খোলা থাকে লু হাওয়ার প্রচন্ড তাকে বাঁচার জন্য এরকম। এখন তো শহরে বন্দরে এত বেশি লাগে না কারণ বাড়িঘরে এয়ার কন্ডিশন কারে কন্ডিশন কোচে এয়ার কন্ডিশন সব জায়গায় কিন্তু তখনকার জামানায় আরবদেরকে এইরকম স্কা পড়া ছাড়া রক্ষার কোন গতি ছিল না সামুম এই আরব দেশের লুহাওয়া মরুভূমির মধ্যে যে দুপুর বেলা গরম বাতাস থাকে এটাকে বলা হয় সামুম। সামুম এই পৃথিবীর মধ্যে তার কিছু নমুনা দেখা যায় যে কত গরম হতে পারে আমাদের দেশেও অনেক সময় বাতাস থাকে না গরমকালে গরমকালে এখন তো ঢাকা শহরে ইলেকট্রিসিটি চলে যায় মানুষ কি কষ্ট করে বাতাস যেটা আসে সেটাও গরম একটি এক্সাম্পল আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দেখান কিন্তু জাহান সঙ্গে লু হওয়ার সঙ্গে এই সামুমের সঙ্গে কাছে ধারে যাওয়ার তো কোনো কোনুম তাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের মধ্যে আর আছে তাদের জন্য রয়েছে কি হামিম হামিমের অর্থ হচ্ছে গরম পানি আলমাউল হার তাহলে মানুষ যখন গরমের মধ্যে পড়ে দুটো জিনিসের দরকার মানুষের একটা হল ঠান্ডা বাতাস ঠান্ডা পানি আর আগুনের মধ্যে জ্বলবে ঠান্ডা হওয়ার জন্য যখন চিৎকার করবে কোনো ঠান্ডা পানিও নাই ঠান্ডা বাতাসও নাই তখন কেমন হতে পারে আর যে হামিম গরম পানি খেতে দেওয়া হবে গরম শিল্প অন্য জায়গায় আসছে পানি পানি করে চিৎকার করবে যখন জাহান নামিরা তখন পানি নিয়ে আসবে ফেরেস তারা সে পানি কেমন জাহানা আগুনে গরম করতে করতে সে পানি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া ধোঁয়া ওই পানি তাদেরকে আগেই মুখের চামড়া গোষ্ঠ সব ঝরে পড়ে যাবে পানির গরম বাষ্পের কারণ সে পানি থেকে তারা তখন আর বলে পানি খাইতে চায় না তখন তারা তাদেরকে জোর করে পানি খাইতে খাওয়াই দেওয়া হবে এই হামিম আর পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের নারী ভুড়ি যা আছে সবকিছু নিজে পিছন আস্তা দিয়ে বের যাবে তো বের হয়ে গেলে মরে যাওয়ার কথা মরে যাবে না আর তো মৌত নাই বের হয়ে যাবে আবার আল্লাহ তৈরি করে দিবেন আবার বের হয়ে যাবে আবার তৈরি করবেন এই শাস্তি চলতে থাকবে এই জাহান নাম থেকে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে সাবধান করছেন হামিম লিম্মিহমুম তিন নম্বরে বলা হচ্ছে হচ্ছে ছায়া আর ইয়াহমুম হামিম থেকে এসছে যে এমন ছায়া যে পৃথিবীর মধ্যে গরম থেকে বাঁচার জন্য মানুষে সায়া খোঁজে আবার আর একটা জিনিস আছে তাই না দুপুর বেলা রোদ যখন বেশি প্রচন্ড হয়ে যায় তাপ থেকে বাঁচার জন্য কোথায় যায় মানুষ ছায়া খোঁজে তো জাহান আবার আগুনেও ছায়া আছে সেটা আবার কিরকম ছায়া মিমুম ছায়াটা হবে জেলুদোকান অর্থাৎ জাহান নামের ধোঁয়া এরকম কালো ধোয়া হয়ে অন্ধকার করে ফেলবে সেটা হলো ছায়া সে কালো ধোঁয়া আর ছায়ার মধ্যে কিরকম ঠান্ডা পাওয়া যাবে ঠান্ডার সেখানে নাই নামগন্ধ সেখানে নেই তাহলে যে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে গরম থেকে আগুন থেকে বাঁচার জন্য মানুষে আশ্রয় খোঁজে ঠান্ডা বাতাস ঠান্ডা পানি আর একটু ছায়া এই তিনটায় হয়ে যাবে এগেইনস্ট এই তিনটায় মনে হয় যেন আরো শাস্তির কারণ হয়ে যাবে এরকম অবস্থা জাহান সেই মধ্যে বর্ণনা এসেছে অথবা যে সায়াটা ঠান্ডা না লাবারেদ ইম এই ছায়া অথবা এই পানি অথবা এই বাতাস কোনটাই ঠান্ডা না এর মধ্যে কোনো ঠান্ডা নেই লাবারেদ ঠান্ডা হবে না ওয়ালা করিম আর কোন জিনিসই সেখানে সুন্দর হবে না ভালো হবে না কোন জিনিসই মানুষের শান্তির কারণ হবে না যদিও সম্মানিত সম্মান কিন্তু এইখানে কারিম অর্থাৎ বোঝানো হচ্ছে যে ভালো নয় সবগুলোই মন্দ কোনটাই আরামদায়ক নয় সবগুলোই কষ্টদায়ক লাবার ইদিং ইহুম কেন কবলা মুক্তি কেন কারণ দুনিয়ার মধ্যে তারা ছিল এর আগে খুব আরাম আয়স জীবন যাপন করত। করতোরাফিন তারা এর আগে খুব আরাম আয়েসের জিন্দগি যাপন করেছে মুতরাফিন তার অর্থ হচ্ছে আরাম আয়েসের জিন্দগি কেন দুনিয়া كانوا في الدار الدنيا منعمين مقبلين على الذات الكفر بالله وجعل جعل الأوثان والأنداد من دون الله ترى الدنيا مدى كفر و زندگى جعبان كرسي خرم حلال كنو پروه كرسي شمالانگون كرسي شریکر أبم مرتى پوجار چورچا ايقلو كوري ترى پرتبطه كب آنون در جبان جعبان كرسي آنون উদযাপন করেছিল খুব মজা পেয়েছে দুনিয়ার মধ্যে তারা দুনিয়ার জিন্দিগির অনেক কিছু কিছু মজা তো আল্লাহ তারা রেখেছেন রাখেননি দুনিয়ার জিন্দিগির মধ্যে কিছু মজা আছে কিছু স্বাদ আছে অনেক সময় সুখ দুঃখ দুইটাই তো আছে তাহলে দুঃখ যেমন আছে দুনিয়াতে একটু সুখ তো আছে সুখের টেস্ট মানুষ কিছু এনজয় করে কিন্তু যখন মানুষ সুখের টেস্ট এনজয় করতে গিয়ে অন্যায় করে বসে মানুষকে কষ্ট দেয় হারাম হালারের কোন বিচার করে না এরপরে আল্লাহ তালাকে ভুলে শুধুমাত্র দুনিয়ার ভোগ আরাম আয়সে মত থাকে তখন যে মানুষ মজা করে বসে এই মজা একদিন শোধ করা লাগবে এই মজা একদিন এমনি যাবে না এই মজার পাওনা অনেক আছে সে মজার বিনিময়ে আল্লাহতালা জাহান শাস্তি দিয়ে দেবেন আর বলবেন বলা হবে কেমন ছিল দুনিয়ার জিন্দগির মজা এখন কেমন লাগে انهم كانوا قبل ذلك مترافين وكانوا يصرون على الحنس العظيم আর দুনিয়ার মধ্যে তারা যেমন মজা এনজয় করেছে দুনিয়ার যত রকমের কিসিমের মজা আছে সবগুলা তারা জগার করেছে দুনিয়ার কত কিসিমের মজা আছে রাজা বাদশাহের পুরো প্যালেস দেখতে গেলে दुनिया अनेक पुरो जुगर लोकर टेक्निक आविष्कार आग्रा दिल्ली पासशाह अकबर अंदर महल महले थीघर एन बिल्डिंग पानी पानी सप्लाई वाले भेतरे दिए घूरे पानी ए रखार जमाना है তাই না এখন মানুষে নাতি শীত আবহাওয়া পাওয়ার জন্য না গরম না শীত যে এয়ার কন্ডিশন আবিষ্কার করেছে টেকনোলজি ব্যবহার করে তাদের সে ম্যানুয়াল টেকনোলজি তখনকার জমানায় তারা আবিষ্কার করে বসে আছে এবং আরো কত কিমের যে মজা এনজয় করার কত ব্যবস্থা তাদের হেরেমের ভিতরে ছিল কত রকমের দাস দাসী কৃত কত কিছু দিয়ে ভর্তি করে রেখেছে ইসলামের ম্যাক্সিমাম মানুষ চারটি বিয়ে করতে পারে অগণিত সংখ্যক দাসী যোগার করে রেখে বসেছিল কত রকমের এনজয় করেছে জীবন এক একটা দেখা যায় মানুষ মজা করতে করতে কি পরিমাণ যায় ইটালিতে গেলাম রোমে আপনারা দেখেছেন অনেকেই একটা স্টেডিয়ামের মতো আছে যেখানে ইটালির শাসক ফুর্তি করার দিনে বাৎসরিক যেদিন তাদের একটা বড় ফুর্তি সেলিব্রেট করতো দিন। মানুষ আর বাঘ সিংহ ছেড়ে দিত যে সিংহের সঙ্গে বাঘের লড়াই হচ্ছে বাঘ বা সিংহকে কুপকাত যান বাঁচলো তা না হলে এই মানুষ আর সিংহ লড়ার মধ্যে সিংহ যদি মানুষকে আক্রমণ করে খেয়ে ফেলে আর তারা সবাই বসে রাজা বাদশাহ তার মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে স্টেডিয়ামের মতো বানানো আছে বসে বসে সে তামসা এনজয় করে উপভোগ করে আর একটা তামসা হলো জেলখানা থেকে কতগুলো দেখি তাদেরকে তারা বসে তামসা দেখে কারণ তুমি যদি আরেকজনকে মারতে না পারো সে তোমাকে মারবে তুমি আরেকটা কাটতে না পারলে সে তোমাকে কাটবে তখন মানুষ এইভাবে লড়াই করতেছে আর তারা রাজা বাদশ আমিন ওমরা সভা মন্ত্রী পরিষদ বসে বসে এনজয় করতেছে দেখলেন তো তারা জীবনে এনজয় করার ফান করার করতে করতে মানুষ কোথায় চলে যায় এইভাবে করতে করতে পৃথিবীতে মানুষ সীমালঙ্ঘন করে যে ইন্না হিকে তারা পৃথিবীতে এই দুনিয়ার জীবনে অনেক এনজয় করেছিল লাইফ খুব বেশি আমোদ ফুর্তি করেছিল এই বেশি আমোদ ফুর্তি করতে যাওয়াটা আমদির মধ্যে না অথচ কোরআন হাজিজ কি বলে ফালিয়া হাকু কালিহকু ক্যাফিয়া তারা যেন বেশি করে কাঁদে আর কম করে হাসে হাসি ফুর্তি কিছু তো হালাল আছে কিন্তু হালালটাও যেন একেবারে তার বাড়ি দোতলা করছিলেন তখন খবর পেলেন এক সাহাবি তার দোতলা বাড়ি করছে রসুল্লাহ সাল্লাহাম খবর পাঠালেন যে এত দুনিয়া তার কেন দরকার হয়ে গেছে একতলা বাড়ি হলে তো চলে দোতলা দরকার কি দোতলা বাড়ি করা কি এখন আজকাল তো কোন নসিহা করা মুশকিল লোকেরা যদি একটু বেশি করতে চা আপনি সাবধান করলে লোকেরা এটাকে নেগেটিভলি নিয়ে নেয় আর শুধু তালাশ করে তে দুনিয়ার মধ্যে মানুষ আসলে সবসময় করা লাগে নিষেধ করলে হারাম হয়ে যায় না যেমন চা খাওয়া এখন চা খাওয়া আপনি এক কাপ খাইলেন দুই কাপ খাইলেন কেউ কেউ ডেইলি পাঁচ কাপ খায় কেউ যদি দশ কাপ খায় এটা বেশি হয়ে গেল না আপনি যদি হয়ে গেল যদি কেউ খায় এটা কি হালাল জিনিসের মধ্যে মোবাইল জিনিসের মধ্যে কি করা লাগে কন্ট্রোল করা লাগে কন্ট্রোল করা লাগে গোষ্ঠ মজা হয়েছে খাই বেশি করে খাই কত খাবেন বেশি খাইলে কি আছে খবর আছে ডায়াবেটিস ব্লাড প্রেসার আরো কি কি কত রকমের রোগ যে আবিষ্কার হয়েছে বেশি খাওয়ার কারণে না কম খাওয়ার কারণে ডাক্তার দিকে জিজ্ঞাসা করেন দুনিয়ার যত রোগ নিয়ে মানুষ হসপিটালে যায় তার অধিকাংশ হচ্ছে বেশি খাওয়ার কারণে নিউট্রিশনের কমতি আফ্রিকায় মাঝে মধ্যে আসে যে তারা খরা দুর্ভিকের কারণে কম খায় তার কিছু রোগ হয় কিন্তু আসলে মনে হচ্ছে যে বেশি খাওয়া আলাদের রোগ বেশি আমাদের দেশে গরিব মিষ্কিন যারা একটু কম খায় ধানির লোকদের পোলাও বিরিয়ানি এখন খেতে খেতে এমন অবস্থায় ডাক্তার বলে যে খবরদার এক টুকরা বেশি খাইলে খবর আছে কিন্তু সাক্ষাৎ মরবেন আল্লা তারাই দুনিয়া থেকে আমরা শিক্ষা নিতে পারি হালাল জিনিস মজা লাগলেই খালি যেতে হবে খেতে হবে নিতে হবে কন্ট্রোল করা লাগবে কন্ট্রোল করা লাগবে যা চায় তা খাওয়া কোন জায়গায় হবে ব্যবস্থা চান্নাতের মধ্যে আছে ওয়ালাকুম ফিহা মা কুম ও তোমাদের জন্য অবারই তো লাইসেন্স আছে যা তোমাদের মনে চায় তা খাবে যেটা অর্ডার দাও সেটা চলে আসবে আর কোন প্যাটে অসুখ হবে না কোন অসুবিধা হবে না এই তাফসিলগুলো গত কয়েক সপ্তাহে শুনেছেন কাজেই অবারই কোন ধরনের বাধা নিষেধ নেই লিমিটলেস খাওয়া পরা লাইফ এনজয় করার জন্য একটু কষ্ট করে নেই এখন আল্লাহ আল্লাহতালা যদি আমাদের কিমতে রাখেন জান্নাতে সব প্যাট ভরে খাওয়া যাবে আমদ ফুর্তি ছাড়া আর কোন দুঃখ বেদনা চিন্তা ভাবনা কষ্ট সেখানে নেই কাজেই যারা দুনিয়ার মধ্যে সবকিছু এনজয় করতে চায় কষ্ট করতে চায় না তারা কি সহজেই জান্না যেতে পারবে জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে কষ্ট করে যখন আমার আগুন থেকে বাঁচতে হবে ইন্না আল্লাহ ইনসালে তিনবার বললেন যে আল্লাহ তাল যে একটা পণ্য আছে তোমাদের জন্য তোমাদের কাছে বিক্রি করেছেন বা করবেন যে জিনিসটা আল্লাহ থেকে কিনবে জান্নাত এটার দাম অনেক বেশি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক কোরবানি করে অনেক সবর করে জিব্বাকে কন্ট্রোল করে অঙ্গ প্রত্যঙ্গ কে কন্ট্রোল করে আল্লাহ তালার ওই জান্নাত টাকে হাসিল করতে হবে আর আনন্দ ফুর্তি গা ভাসিয়ে দিলে তার পরিণতি কোথায় জাহান্নাম এই আয়াত তার সাক্ষী ইন্না হুম কিয় নুক্লা মুতরাফিন এই জীবনের আগের জীবনে অর্থাৎ তারা খুব বেশি করি আনন্দ ফুটবলি যাপন করেছিলাম এমন আগুন আর সেখানে লুহাওয়া আর সেখানে গরম পানি আর সেখানে আগুনের ধোঁয়ার ছায়া তাদেরকে গ্রাস করে ফেলবে যেটা ঠান্ডা হবে না যার মধ্যে ভালো কিছু নেই এই সব শাস্তি এই কারণে তারা আগের জীবনে খুব এনজয় করেছিল তারা কন্টিনিউ করেছে ইনসিস্ট করেছে খুব বেশি করে বড় ধরনের গুনা করতে আল হেন আজিম আল হেন্স এভিম অর্থ কি হেন মানে কোনো কোনো অর্থে ডিকশনারিতে এসেছে আশেরক আল কুফর বিল্লাহ বড় ধরনের শেরেক এবং কুফরিটাকে আল হেন্সুল আজিম আবার কোন কোন গামুস যারা রেওয়ায় কসম করত আল করতো এটাকে বলা হয়েছে কসম করে ভেঙ্গে ফেলা বড় কসম করে ভেঙ্গে ফেলা কসম আদায় না করা কসমের দাবি পূরণ না করা এটা আর শেরেকুফর তাফসির এসেছে যে তারা বেশি বেশি করে শেরেক কুফুরিতে লিপতে ছিল যার কারণে তারা দুনিয়ায় মজার আরাম আয়েসের জিন্দি যাপন করেছে আর দুনিয়ার মধ্যে তারা মধ্যে লিপ্ত ছিল বিভিন্ন জায়গায় দেখলে যে আল্লাহ কত শিক্ষা রেখেছেন ফুল কোরানে পাকে আল্লাহ তালা বলেছেন জমিনে ঘুরে বেড়া দেখো কেমন ছিল শাস্তি যারা পৃথিবীতে আল্লাহ করেছে গজবের এলাকাগুলো দেখছেন পম্পে কারা কারা দেখছেন আল্লাহ আকবার ইউরোপে যান না আপনারা ট্রাভেল এজেন্সির মালিক হয়ে বসে আছেন সুযোগ নিচ্ছেন এমন এক জায়গা দেখার মতো জিনিস তো ভাঙান আল্লাহ গোটা শহর আগ নিয়ে গুরি লাভা চাপা ভূমিকম্পে গেছে বিরাট একটা সিটি খুবই ঘনবসতি আমি এই কাহিনী বহু শুনেছি সাইদ হিসাবে তার শুনেছি কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল গত মাস খানিক আগে বা দুই মাস আগে আল্লাহ আমাকে নিলেন পাশের এক শহরে সেখানে বয়ান করতেছিল গিয়েছিলাম তারা প্ল্যান করেছিল আগে বলেছিলাম আমাকে পম্পেটে দেখাও তার পাশে আছে ওই যে বিশাল পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোথায় না না এখন ডেড আছে পুরোই মরে বিশুবি বহুচু বহুত বড় সবচেয়ে বড় আগ্নেয়গিরি পৃথিবী উঠতে উঠতে হেটে উঠতে হয় সেখানে আগে ইয়ে ছিল আপনার ওই এক ধরনের ট্রেন পাওয়া যায় যে অথবা লিফটের মতো এখন ওই পরিবেশবিধরা চিল্লা চিলি করতে করতে ওটা সরাই দিছে পরিবেশ থাকতে হবে এখন একদম মরে যায় নাই আছে এখনো ধোঁয়া বের হয় কোন সময় যদি রাফট করে দেখি কি অবস্থা হবে তারপরে দেখি টুরিস্টরা প্রতিদিন হাজার হাজার যায় কি ছবি দেখলাম যে এক সময় আগ্নেয় মুখের ভিতরে যে গর্ত আছে এই গর্তের ভিতরে টুরিস্ট ঢুকছে সেটা দেখলাম এত সাহস এই এই গিয়ে কয়েক মাইল দূরে কয়েকটি শহরকে গ্রাস করে ফেলেছিল এবং লোকাল ভূমিকম্প হয়েছিল তার মধ্যে ছিল এই বড় শহরটার নাম ছিল পম্পেই ওই এলাকার বিখ্যাত শহর ছিল সেই শহরের মধ্যে অনেক তারা এই লাইফকে এনজয় করতে গিয়ে অনেক অপকর্ম করেছে অনেক কুকৃতি করেছে অনেক ধরনের সীমা লঙ্ঘন করেছে তার মধ্যে যৌনা চারের সীমালংঘন ছিল অনেক বড় সীমালংঘন আমি আসতে হয়ে গেছি সেখানে শহর ঘুরে ঘুরে দেখছি খুব ঘন বসতি একেবারে ঢাকায় গেলে বা তার চেয়ে শহরের ঘর বাড়ি এগুলো সব কিছু মাটি কেটে ফুড়ে তারা বের করে ফেলেছে শহরকে এখন শহর এই অর্ধেক বিল্ডিংগুলো প্রায় সব দেখা যায় স্বাদ নাই কিন্তু পিলার দাঁড়িয়ে আছে কোন জায়গায় ওয়াল দাঁড়িয়ে আছে এবং রাস্তাগুলো গলিগুলো সব লাইন মতো করে ফেলেছে সেখানে পানি সাপ্লাইর ব্যবস্থা ছিল ওই জমানায় যেখানে টেকনোলজি নাই তখন তারা পানি সাপ্লাই দিয়েছে ঘরে ঘরে আর পানি সাপ্লাই তিনটা লাইন ছিল এক লাইন হলো যারা বড় লোকদের লাইন প্রত্যেক দিন যারা মিডিয়াম কোয়ালিটি লোক সপ্তাহে দুই তিনবার পানি যেত তাদের ঘরে আর যারা একদম ফকির মিশে একবার পানি যেত তাদের ঘরে তিনটা পাইপ লাইন আছে চিহ্ন এখনো আছে এইভাবে করে এক জায়গায় দেখি যে সমানে লাইন দেওয়া আছে এত বেশি ভিড় করা ওখানে বলে তারা সবাই দেখতে গেছে এইটা ছিল তাদের প্রস্তুতি অন্য জায়গায় যা দেখে না দেখে ওইটার মধ্যে সবচেয়ে বেশি লাইন একবারে লম্বা লাইন এই লাইন অনেক এখন ছোট বড় নারী পুরুষ সবাই লাইন দিয়েছে যাওয়ার জন্য তো সেটার কাহিনী শুনলাম যে এত লম্বা লাইন কেন তখন ব্যাখ্যা করলেন একজন বলেন যে এটা ওই এই কারণে লাইন তো তাহলে দেখা গেল যেই কারণে আসলে গজব এসছে তার কারণে কিন্তু অন্যতম এই এই চার যৌনচার এমনকি তাদের যে ম্যাগাজিন তৈরি করেছে সেখানকার এই তুরুষদেরকে আকর্ষণ করার জন্য সেই ম্যাগাজিনের মধ্যে ওইখানকার কিছু ছবি দিয়েছে এবং ছবিগুলো দেখতে যে আজকালকার জমানায় এরকম ছবি নাও হতে পারে এরকম অবস্থা পুরুষদের শরীরের বিভিন্ন অঙ্গকে সেখানে প্রদর্শন করা হয়েছে তো আল্লাহ তালার গজব কেন এসেছে যে এই কারণে এসেছিল সেই ইতিহাস মানুষ শিক্ষা না নিয়ে আরো বেশি করে দেখতে যায় অন্য উদ্দেশ্যে তো তারপরে হলো কি এই পম্পাই নগরীতে গেলে আপনি দেখবেন তারা এই খুঁড়ে খুঁড়ে যেটা তারা পেল মানুষ আস্তর মানুষ পাওয়া গেছে আগ্নে লাভা এসে মানুষকে ডুবিয়ে ফেলেছে পরবর্তী লাভার গরমের ভিতরে মানুষকে সেই পে নিয়ে এটা একটা আবরণ আস্তরণ দিয়ে দিয়েছে আস্তর লেপে দিয়েছে মানুষের উপরে তারা ওই আস্তটাকে কেটে পরে আরো কিছু সায়েন্টিফিক জিনিস দিয়ে এখন মানুষকে পড়ে আছে আস্ত মানুষ মমি মতন মামিফাইড হয়ে আছে। কোনোটা এরকম করে বসে আছে কোনোটা শুয়ে আছে কোনোটা এদের রক্ষা করার জন্য এমনকি জানোয়ার কুকুর সেটাও মামিফাইড হয়ে আছে আগের লাভায় সেটার মধ্যে তারা বের করে এনে লাবা ফেলে দিয়ে তার উপরে এক ধরনের মানে সাইন্টিফিক কিছু কেমিক্যাল ইউজ করে সাদা করে মানুষের আস্ত এবং প্রাণীর অস্তিত্ব সেখানে পড়ে আছে অনেকগুলো এটা নিদর্শন। তো এতে বুঝা গেল যে পৃথিবীর মানুষ যে অন্যায় অনাচার করেছে তার বিনিময়ে আল্লাহ শাস্তি দিয়েছেন এগুলোকে দেখার জন্য কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন ও আলাল ইসের রুনা তারা বড় গুনার মধ্যে লিপ্ত ছিল শেরে কুফরি এবং এই সমস্ত অত্যাচার অনাচার এই জাতীয় যা কিছু আছে সবগুলো তারা লিপ্ত ছিল এই দুনিয়ার মধ্যে তো কাজেই জাহান নামে শাস্তি পাওয়ার আগে মাঝে মধ্যে যখন সীমা লঙ্ঘন করে মানুষ তখন আল্লাহ তারা কমন মানুষকে সাহায্য করেন বড় শহর অনুষ্ঠিত হয় বিশাল প্লাবন অনুষ্ঠিত হয় সুনামি হয় ভূমিকম্প হয় এগুলো আগ্নেগরির লাভা এরাফট করে সমস্ত শহরকে চাপা ফেলে দেয় এরকম বহু ঘটনা আপনারা পৃথিবীতে ইতিহাসে আছে ভূগোলে আছে এখন আজকে মানুষের জন্য নমুনা হিসাবে বাস্তবে দেখা যায় কাজেই আপনারা কেউ যদি কোনোদিন ইটালি যান পম্পোই নগরী দেখা মিস করবেন না মানুষের মামি ফাইড হওয়ার এই চিত্র দেখে এসে সব হান আল্লাহ আল্লাহ তালার এই আজাব গজবের কথাগুলোকে বাস্তব আপনারা একেবারে প্রমাণ সহকারে দেখতে পাবেন যেটা ইমান তাজা হয়ে যায় মানুষের আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি হয়ে যায় আল্লাপের কথা বলেন সীমালী যারা যাহ নামে যাবে কাফের দল ওয়াকুলা তারা আরো দুনিয়ার মধ্যে বলা বলি করতো আ ইনা আমরা যখন মরে যাবো ওয়া কুন্না তোর বা মোরে মাটির সঙ্গে মিশে যাব কয়েকদিন হাড্ডি মাত্র বাকি থাকবে মানুষ ক্ষয় হয়ে যাবে জমিনে এই মানুষ আবার কি করে পুনরায় জীবন প্রাপ্ত হবে অসম্ভব আবার আবার উনাল এরকম ভাবে আমাদের আগে যে সমস্ত পিতা আমাদের আগের জেনারেশন গুলো আমাদের পূর্ব যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমাদের আগে জমিন তাদেরকে খেয়ে ফেলেছে এরা বুঝি আবার আপন অস্তিত্ব ফেরত আসবে এগুলো কোন কথা হতে পারে আল্লাহ তালা তখন জবাব দিচ্ছেন আপনি বলে দিন আগের লোকগুলো পরের লোকগুলো সবাইকে অবশ্যই জমা করা হবে এমন একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেওয়া আছে যে অ্যাপয়েন্টটা একদম ফিক্স করা আছে যে মধ্যে কোনো চেঞ্জ হবে না মিথমেন্ট মালুম ফিক্স করা আছে দিন তারিখ সব কিছু আল্লাহ তালা সময় ঠিক করে রেখেছেন কোন দিন তাদেরকে কেমাতে পারে হাসারের ময়দানে আবার পুনরায় উত্থিত করা হবে জীবনের সমস্ত হিসাব নেওয়া হবে সুম্মুম আই হুকাজি বুন তা অতপর হিসাব নিকাশের জন্য হাসার মাজান উঠিয়ে যখন তোমাদের যাহা নামে ফেলে দেওয়া হবে কি হবে জানো হে পাপিষ্ঠের দল হে কাফের সম্প্রদায় সুম্মা ইন্নাকুম অতপর তোমরা আই হলুন হে পথপ্রষ্ট লোকগুলো আলমোকাজি বুন যারা কুফরি করেছিলে। আল্লাহকে মানতে অস্বীকার করেছিলে। অবশ্যই তোমরা খাবে মিন মিন গাছের বিক্ষ থেকে তোমাদেরকে খেতে হবে জাকুমের প্রডাকশন তোমাদেরকে খেতে হবে জাক্কুম এমন জিনিস কত কষ্ট এত কাটা এর একটা ফলের মতো জাহান নামের গাছের কাঁটাই পরিপূর্ণ এই কাঁটা ফলগুলো মুখে দিয়ে খুদা খুদা বলে চিৎকার করবে কণ্ঠ ছিড়ে এখন আপনাকে যদি এতগুলো লোহার প্যারে খাওয়াই দেওয়া হয় কাটা তারের একটা বান্ডেল বানিয়ে যদি বলা হয় গিলো কাটা তার এগুলো কিরকম লাগবে এইরকম খাবার যখন তাদের কাছে নিয়ে আসবে দুর্গন্ধে তিতায় কষ্টে কাটাওয়ালা দেখে ভয় চিৎকার করে পালাবে পালাইতে দেওয়া হবে না খেতে হবে খেতে হবে কোনো কথা নাই অবশ্যই খেতে হবে জোর করে মুখে দিয়ে ঢুকিয়ে দিবে এবং লাঠি দিয়ে গুঁতু দিয়ে পিছন দিয়ে এটাকে নামিয়ে দিবে গলার পেছন দিকে যেন চলে যায় পেটের দিকে চলে যায় যাবে রোদ্দুর নাড়িগুড়ি সব সেরে সবগুলো নিয়ে পেছনের রাস্তা দিয়ে আবার বের হবে আবার খেতে হবে আবার বের হবে আবার খেতে হবে আবার বের হবে এরকম করতেই থাকবে এগুলো দিয়ে তোমাদের প্যাট ভর্তি করা হবে একটা অনেকগুলো খাওয়াই দেওয়া হবে হামিম এখন এতগুলো জাকুপ যদি প্যাটে ঢুকাই দেওয়া হয় কলজা গুজা সব শুকায় ছিঁড়ে ভিড়ে তন্নতন্ন হয়ে গেছে তখন বলবে হারে একটু পানি দেওয়া সব জলে ছাই হয়ে গেল আবার পানি আনা হবে হামিম সেই গরম পানি যেটা গোষ্ঠে বোনবালিম এই পানি তোমাদেরকে খেতে হবে তোমাদের পিপাসায় কলজা যখন জ্বলে যাবে এই পানির বিকল্প কিছু নাই এই গরম পানি তোমাদেরকে দেওয়া হবে যে পানি খাওয়ার জন্য মানুষ এত পিপাসার থাকে ওই সময় ঠান্ডা পানি খাওয়ার যে হাহুতাস যে চিৎকার আত্ম চিৎকার করতে থাকে সেই চিৎকারকারী ব্যক্তি পানির জন্য যেভাবে পাগল হয়ে থাকে তোমরা পাগল হয়ে থাকবা আর এই পানি তোমাদেরকে দেওয়া হবে হ্যাঁ নজরুল এইটা হচ্ছে মেহমানদারি তাদের জন্য কেয়ামতের দিন কেয়ামতের দিন জাহান নামের নুজুল নুজুল মানি হচ্ছে আরবিতে লেখলে ইংলিশে হোটেল যারা হোটেলে যারা কাস্টমার হয়ে উঠেন তাদেরকে কি বলে কাস্টমারদেরকে বর্ডার না আর কি ওয়ার্ড আছে Border, borders. Notice here, notice when the borders, attention to the borders, this and that the Arabic will be Nuzala, Nazeel add button. Zir mehman huyeh chisir uh, nazeel. Ar Nuzala hulo gasps, mehman gulo. Anu aayate allatala jannati zir mehman dari katabolisim. Ha? نظلم من غفور الرحيم تعينا نظلم من غفور الرحيم جنة ربعان كرته الله تعالى بوله اعتا شندو شندو نعمر ولكم فيها ما تشتهي أنفسكم ولهم فيها ما تدعون اخاني جنة المجد تمر جاة چاو جتر اوڈر دي با شبت مدد دعوه نظلم من غفور الرحيم মেহমান মানে মেহমানদারী হওয়া তো এই নাজিল হওয়া নাজিল হওয়া নাজিল হওয়াটা তাহলে মেহমানদারির জন্য তা আমি ছোটকালে যখন মাদ্রাসায় পড়েছি তো আমি আমাদের এলাকা তো নোয়াখালীর একটু উত্তর দিকে আমি জায়গির একদম দক্ষিণ মাথায় সেখানে দেখি একটা শব্দ তারা ব্যবহার করে আমরা ব্যবহার করতে এটা চিনতে পারিনি কাছারি ঘরে থাকি লজিক রাখে তো আসি তো একদম প্রথম গিয়ে যাওয়ার পর ছাত্র বললো যে হুতুর ভাত খেতে নামেন আমি নামবো কোথায় নামবো কি আমি বলছি কোথায় নামবো তো ঘরের দিকে আসেন নাজিল হওয়া অর্থ তো নামা নিচের দিকে আসা আল্লাহ তো মেহমান আপনার ওখানে গিয়ে নাজিল হয়েছে কারণ মেহমান এসেছে নাজিল হওয়া যে আরবিতে বাংলায় নামা কোন কোন অঞ্চলের ভাষার মধ্যে মিল পেয়ে গেলাম আমি তো এরকম নাজিল কে নামা কে অর্থে আরবিতে ব্যবহার করা হয় নাজিল মানে তাহলে মেহমান এখন এই নুজুল জান্নাতে ব্যবহৃত হয়েছে কিন্তু আল্লাহ তালা আজকের এই আয় দেখতে পেলেন সিরব ওয়া মধ্যে আল্লাহ তালা বলছেন এই জাহান্নামিদেরকে হা দা নুজুল হুম ইয়াহ জাহান থেকে আল্লাহ তালা কিভাবে মানুষকে সাবধান করছেন এরপরে মানুষ সাবধান হয় না এরপরে দুনিয়ার আরাম আয়েসের জন্য হালাল হারামের কোন বিচার করে না অবিচার করে জুলুম করে মানুষের সম্পত্তি গ্রাস করে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য মানসিক ভাবে মনে হয় যেন প্রস্তুত হয়ে আছে কোন পরোয়া নাই জাহান নামে যাবো না কথা কাজ করতে পারে নিশ্চিত আল্লাহ তালা কথাগুলো বললেন এরপরে আল্লাহ তালা কাফের কে বলছেন নাহ খালা কোন কুম ফালা তো আম কাফের দল সেবা লঙ্ঘনকারী যারা দুনিয়াতে ক্রাইম করে বেড়াও ক্ষমতার গর্ব দেখাও অন্যায় করো করো মানুষকে শোষণ করো যত রকম অন্যায় করো তোমাদের এত সাহস কি করে হয় আর চ্যালেঞ্জ করো যে আর কিসের পরকাল হিজাব নিকাশ এগুলো আমাদের বাড়ির কাছেও নেই আল্লাহ কি আমাদেরকে আবার পুনরায় আনতে পারবেন তাহলে শোনো নাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম দেখুন এটাকে তোমরা বিশ্বাস করবে না অবিশ্বাসীকে জিজ্ঞাসা করেন তো দেখি তাকে সৃষ্টি করেছে কে আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষ কমন সেন্স ব্যবহার করলে এটা বুঝে যায় এটা ফিতরাতান মানুষ বুঝে এটা লেখাপড়া করে ডক্টরের ডিগ্রি নিয়ে এটা বুঝতে হয় না যে আমাকে কেউ সৃষ্টি করেছে না আমি এমনি হয়ে গেছি ডিগ্রি নিয়ে অনেক সময় আসে ছিল সেখান থেকে আমরা এরকম তো কাজেই আল্লাহ মিস করে যারা নাস্তিক এদের সঙ্গে আলহামদুল্লা পৃথিবীতে এখনো মাইনরিটি সাধারণ মানুষকে আল্লাহ তালা এই প্রশ্ন যে করেছেন ফলাউল আত্মসার্যক্ষ তোমরা কি বিশ্বাস করবে না আসলে পৃথিবীর মানুষ জেনারেলি বুঝার কথা যে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন এখন সৃষ্টি আমরা কিভাবে সৃষ্টি হয় দেখি আমাদের সামনে আমাদের সন্তান এখন তোমাদের সৃষ্টি কেমনে তোমাদের ছেলে মেয়ে কেমনে আসে তুমি পিতা হয়েছ আফার আই তুম নুন তুমি জানো তোমার স্ত্রীর সঙ্গে যখন মালামেশা করো তোমার যখন মনি বের হয়ে আসে পানি ফোটা যখন বের হয়ে আসে শরীর থেকে নাপাক ধাতু এই জায়গা মতো বীজটা পৌঁছবে নাকি পৌঁছবে না কি জানি আসে এই যে শুক্র এবং ডিম্ব দুটা জিনিস আছে না জাগা মতো মিক্স হবে না হবে না ঠিক মতো পড়বে না পড়বে না এগুলো তোমার তো কাজ তুমি ফুর্তি ফার্তি করে চলে গেলে কিন্তু বাকি কাজ কে করছেন আল্লাহ রে বিরাট তারা রাত দিন কাজ করছেন জায়গা মতো পৌঁছিয়ে দিচ্ছেন তুমি তো মনি বের হয়ে গেল তোমার ডিউটি শেষ হয়ে গেল এখন এইটার বাকি কাজগুলো কে করবেন আমার আল্লাহর পক্ষ থেকে প্রক্রিয়া চলছে সেখানে আফর আই তুম তোমরা কি লক্ষ্য করেছ যখন তোমাদের মনি বের হয়ে আসে আম প্রক্রিয়ার মাধ্যমে তুমি সৃষ্টি করো না আমি সৃষ্টি করি চা কে বলো দেখি হ্যাঁ এই কথা আল্লাহ বলেছেন তোমরা ভালো করেই চিনতে পারো যে এই চা তো তোমরা না চা কে আমি নাহু কাদা বাইনা কুমল মা নাহু বে মাসবুকিন এভাবে জীবন দিলাম দিয়ে তারপরে আমি তোমাদের জন্য জীবন আসলো এই মনির মাধ্যমে এই একটু নাপাক পানির এই যে একটা থেকে তোমার সৃষ্টি হয়েছে সেখান থেকে জীবন দিয়ে আবার জীবন যখন দেই। দেয় নাসনু কাদ মৌতা তোমার মৌত কবে আসবে এটাও আমি ঠিক করে সৃষ্টির ব্যাপারে যেমন তোমার হাত নাই। মৃত্যুর ব্যাপারেও তোমার হাত নেই দুটার ফয়সলা আমি করে দেই জীবন দেওয়া এবং জীবন নেওয়া এ সমস্ত ফসলা কে করেন আল্লাহ করেন আমি সেই মৌতের ফসলা করে দেই ওমানুবি মসবুকিনাল দিলাম অনুশীকা তালামুন আর আমি যে মহুতে ফায়সালা করে দেব আমি যে পরবর্তী পর্যায়ে আরো কিছু করব তোমাকে আবার মহতের পরে আবার তোমাকে নিয়ে আসব নতুন করে তোমার অস্তিত্বে ফেরত দেব এটা আমি করতে গেলে আমি যে করে ফেলবো আমাকে বাধা দেওয়ার কেউ আছে যে না আমাকে আপনি আবার শিশু করতে পারবেন না খবরদার নাউজবিল্লাহ আস কোনো বাপের বেটা কেউ নেই এরকম করতে অথবা কয়েকদিন মিলে বাধা দিবা যে আল্লাহ সবাই সৃষ্টি করেন কিন্তু এটি আবার করেন না আমরা সবাই এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা প্রতিবাদ করছি কারো কোনো শক্তি আছে নাই। আমাকে চ্যালেঞ্জ করার আল্লাহ আনুবাদ দিল্লাম যে তোমাদেরকে আমি নতুন করে আবার যে তোমাদেরকে সৃষ্টি করে নিয়ে আসবো এটা বাধা দিতে চ্যালেঞ্জ করতে কেউ নেই অনু শেয়া আলাম আর তোমাদেরকে এমন ভাবে আবার নতুন করে নিয়ে আসতে তারপরে কি ঘটবে কি হবে এগুলা তোমরা কিছুই জানো না কিছু করতে পারবে না তারা পৃথিবীর মানুষ বলতো এগুলাকে না, তারা কি বলেছিল তারা বলেছিল। খালকা বলেছিলাম একজাম্পল দিয়ে মানুষ বলে আরে আল্লাহ আবার সৃষ্টি করবেন আমরা কত মানুষ আগে মরে গেছে যারা একশো বছর আগে অথবা দশ বছর আগে সেই লোকগুলোর অনেক সময় লাশ পাওয়া যায় যে তাদের মাটিতে গোস্ত চামড়া সব খেয়ে শেষ এমনকি হাড্ডি খেয়ে শেষ হাড্ডি যদি বেশি পুরানো হয় কয়েক হাজার বছরের তখন হাড্ডিগুলো কিরকম হয় রামিম হয়ে যায় রামিম মানে কি পাউডারের মতো হয়ে যায় হাত দিলে সবগুলো গুণ হয়ে গেছে এরকম হয়ে গেছে ওই রকম মানুষকে আবার চিন্তা করবে অসম্ভব আল্লাহ তালা বলেছেন আরো ইজি আরো সহজ কারণ আগেরটা তো কোনো অস্তিত্ব আগে ছিল না সেই কিরকম ছিল কিছুই ছিল না সবকিছু নতুন করে করতে হয়েছে দ্বিতীয়বার তো আগেরবারের অনেক কিছুই সব সেই সব ঠিক করা আছে এখন খালি আরেকটা আরেকবার তাকে রিসাইকেলিং করবে আসলে রিসাইকেলিং হবে রিসাইকেলিং হবে মানুষ শেষ হয়ে কোথায় যাবে মাটির মধ্যে যাবে তার অস্তিত্ব কোথায় মিশিয়ে আসে মাটির মধ্যে মিশিয়ে খালি রিসাইকেলিং হবে নতুন করে পুনরায় তার আসলটা কিছুই হারিয়ে দেয় নেয় সবগুলো মাটিতে আসে পানিতে বাতাসে মাটিতে মিশে আসে সেখান থেকে জাগার চলে আসবে হাদিস আছে যে মানুষ যখন মরে যায় সব কিছু চলে যায় মানুষের পিছনে মানুষের ল্যাজ আছে নাকি থাকতো। থাকলে কোন জায়গায় থাকবে মেরুদণ্ডের হাড্ডিল একদম শেষে ওইখানে ল্যাজ থাকতো থাকতো আর কি তো ওই জায়গার মধ্যে ছোট্ট একটি একেবারে অনুপরমাণুর মতো একটা অংশ আছে হাদিসে এসেছে এইটাকে মাটি কোনোদিন খেতে পারে না ওইটা থেকে যায় যত মানুষ মারা গেছে সবার এটা মাটিতে আসে মাটি ওটা হজম করতে পারে না কেয়ামাতের পরে যখন সব কিছু শেষ হয়ে যাবে পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে তখন আল্লাহ তালা ৪০ পার হয়ে যাবে ৪০ দিন হতে পারে চল্লিশ মাস হতে পারে চল্লিশ বছর হতে পারে তখন এক ফুটা মানে একটু এক ফুট বৃষ্টি হবে ওই বৃষ্টির সঙ্গেই আবার তখন শিঙ্গাই ফুঁক চলবে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে আবার ওই মানুষের অস্তিত্ব ফেরত এসে হাঁসের ময়দানে কবর ফেটে ফেটে বিস্ফোরণ হয়ে প্রত্যেকটা মানুষ খাড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে আল্লাহ কাছে আরো সহজ করবেন শুধু আল্লাহ রিসাইকেলিং ব্যবহার করেছেন ইহু ই আদা নতুন সৃষ্টির কথা বলেন নাই এই আদার কথা বলেছেন ইহু মানে রিসাইক্লিং আলহি এটা আল্লাহ কাছে আরো সহজ তাহলে আল্লা তাল বলছেন আগের সৃষ্টি করেছি তোমার পিতা আদমকে মাটি থেকে তারপর তোমাদেরকে মনি থেকে হ্যাঁ শুক্র থেকে এই নাপাক পানি থেকে সৃষ্টি করেছি তোমাদের আগের গোড়ার সৃষ্টিটা যত সহজ ছিল আমাকে আমি যে সৃষ্টি করে ফেলেছি এটা তো ডিনাই করতে পারবো না আমার অস্তিত্ব আমি ডিনাই করতে পারবো যে আমার অস্তিত্ব নাই আমার বাবার অস্তিত্ব আমি ডিনাই করতে পারবো আমার দাদার অস্তিত্ব আমি ডিনাই করতে করা সম্ভব না তোমার করা সম্ভব না, তোমার নতুন করে তোমাকে পুনরায় সৃষ্টি হওয়া তোমার রিসাইক্লিং হয়ে তোমার আবার সৃষ্টি হওয়া এটাও ডিনাই করার কোনো উপায় নাই তোমার আগের সৃষ্টি যেমন বাস্তব সত্য তোমার দ্বিতীয়বার সৃষ্টি হওয়াটাও বাস্তব সত্য এখন এই সৃষ্টির সঙ্গে বোঝানোর জন্য আল্লাহ তালা আরেকটা সৃষ্টির কৃষি কাজ করি সময় বেশি হয়ে গেছে সেবো না আমরা চেষ্টা করছি করবো ইনশাল যে আগামী যেন আমাদের সুরা ওয়াকিয়ার বাকি অংশটুকুন শেষ হয় সুলতানিক والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم إنا نسألكم مجيبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر الفوز بالجنة والنجاة من النار اللهم إنا نعوذ بك من المأثم والمغرم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك وطاعة رسولك ربنا أفرغ علينا صبر وثبت أقدامنا وانسرنا على القوم الكافرين اللهم إنك عفو كريم تحب العفو فعفو عنا اللهم أعن على ذكرك والشكرك وحسن عبادتك اللهم إن نعوذ بك من سوء القضاء ومن ترك الشقاء ومن شماتة العداء ومن جهد البلاء ربنا تقبل منا إنك أنت السمير عليم وتبع علينا إنك أنت التواب الرحيم وصل الله تعالى على خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمة الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته هذا القران يهدنا لطريق الخير يوجهنا الله تعالى انزله ورسول الله يعلمنا ورسول الله معلمنا هذا القران يهدنا لطريق الخير يوجهنا الله تعالى যে হাজ মাবরুর হাজ হয় যে হজের মধ্যে হাজি হজের সমস্ত হকুম হক সুনান এবং আদাবগুলোকে।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 আশঙ্কা আছে সে মুসলিম না হয়ে ইহুদি নাসারা বা অন্য কিছু হয়ে মরতে পারে এত কড়া হুকুম হজ না করার এই জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন হজ করার আপনাদেরকে মোবারকবাদ আল্লাহ রাবুল আলমিন আপনাদের হজকে কবুল করুন সঠিক বন্ধু বান্ধব থাকা দরকার আপনার জন্য আপনার সেলিম মেয়েদের জন্য অসৎ বন্দুর কারণেই অনেক মানুষ নষ্ট হয়েছে যারা ড্রাগ খাওয়া ধরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মানুষ জাহান নামে রওনা হতে পারে নবী করিম সাল্লাই হাদিসে বলেছেন যে করা মুখকে পবিত্র করে আর আল্লাহ সন্তুষ্টি নিয়ে আসে আপনার মুখের থেকে না হলে আল্লাহ করবেন কারণ কি কারণ দেয় এটা আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন কিন্তু আপনার মুখের দুর্গন্ধ কাউকে কষ্ট না দিলে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবেন সত্যিকার দ্বারা মমিন হবে যারা আল্লাহর উপরে ইমান ঠিক মতো আনে আল্লাহ নবীর উপরে ইমান আনে যে তাদের কথা ঠিক মতো গ্রহণ করে মেনে নেয় আর এমন হয়ে যায় যে তাদের মধ্যে কোন ধরনের শোভা সন্দেহ আসে না কোন রকমের শোভা সন্দেহ আসে না এই লেভেলটা হচ্ছে ইমানের লেভেল যে শোভা সন্দেহ থাকবে না ইসলামের প্রত্যেকটি কথা কে করে বিশ্বাস করে তাহলে প্রকৃত মোমেন হতে পারে আসি কিন্তু সত্যিকার ইমানের লেভেলে এখনো মেজরিটি মুসলিম আসতে পারেনি এই ইমানের জন্য কিতাব পড়াইতে হবে ইমানের জন্য আমল দাওয়াতে কাজ করতে হবে তার্বিএতের কাজ করতে হবে তালিমের কাজ করতে হবে লোকদেরকে বুঝাতে হবে আদাব কিভাবে হয় কবরের জিন্দগিটা কেমন যাবে বার্জা জিন্দিগি এই দুটো বিষয় আজকে আমাদের আলোচনার মূল বিষয় প্রত্যেক নার্স প্রত্যেক আত্মাকে প্রত্যেকটি ব্যক্তিকে এই মাউতের স্বাদ গ্রহণ করতে হবে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 এই ব্যাপারেও যদি আল্লাহর উদ্দেশ্যে আলেম না শিখে দুনিয়া বিদ্দেশে আলেম হতে চায় বড় আলেম হবে বড় চাকরি পাবে বড় আলেম হবে তো বড় মাদ্রাসা প্রিন্সিপাল হবে বড় আলেম হবে তো বড় মসজিদে খতিম সাহ হবে সে আল্লাহর উদ্দেশ্যে না শিখে দুনিয়ার কোনো পজিশন পাওয়ার জন্য দুনিয়ার সম্মান পাওয়ার জন্য দুনিয়ার চাকরি বাকরি পাওয়ার জন্য যদি শিখে তাহলে এই লোকটা জান্নাতের সুগন্ধ তার নাকে আসবে না কোনোদিন आईब अलीसलम जख डलें तारब के अल्लाह के डेल फरिया कर तो बड़ कष्ट दीचे तक अल्लाह तला तुम जमीन के तुम एक धक््का दिन धक्का दिल की पानी फोआरा बड़िए आस झर्णाधरा दिल आल्लाह तुम्हार पैर नीचे पानी झर्ना फुटे